বাংলাদেশে বেদাত মুক্ত একটি দলের কথা বলছিলেন সেই দলের নাম কি এটা জিজ্ঞেস করেছেন দেখেন এই দলের প্রথম লক্ষণ বলি এই দলের লক্ষণ হচ্ছে কোরআন এবং ব্যক্তি তাদের নেই রসুল উল্লাহাম ছাড়া এটি হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ যদি কোন দলকে দেখেন যে তারা বলছে আমাদের কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র রসুল উল্লাহ আলিয়া ইসলাম তাহলে জানবেন যে সেটি হক দল এটি হচ্ছে লক্ষণ তাদের নাম জানেন আর না জানেন বাকি যতগুলি দল আছে তাদের কেন্দ্রীয় ব্যক্তি কে না কেউ আছে তাদের রাজনৈতিক প্রথম ব্যক্তি যে ব্যক্তি এই দল প্রতিষ্ঠা করেছে ঠিক আছে তারপরে প্রচলিত তবুলিগের যে দল রয়েছে তাদের কেন্দ্রীয় ব্যক্তি ইলিয়াস সাহেব এইভাবে রাজনৈতিক যে ইসলামিক রাজনীতির নামে যে বড় দলটি রয়েছে তাদের কেন্দ্রীয় ব্যক্তি মাউদুদী সাহেব তাহলে প্রত্যেকের কেন্দ্রীয় ব্যক্তি আছে একটি দল শুধু আছে তাদের কেন্দ্রীয় ব্যক্তি বলে কেউ নেই দিন আছে তারপরে এইরকম নেই তাদের কাছে যে আকিদা আছে সেটি হচ্ছে রসুল উল্লাহ সাল্লা সাল্লামে নিয়ে আসা আকিদা আল্লাহর পক্ষ থেকে সেই আকিদা এবং সেই সন্ন্যতের অনুসারী আর সেই দলের নাম যদি জানতে চান আমার কাছে সেই দলের নাম হচ্ছে বাংলাদেশে ভারতে পাকিস্তানে ইন্ডোনেশিয়া মালয়েশিয়াতে বরু নাইতে শ্রীলঙ্কাতে জি শ্রীলঙ্কাতে তারপরে আপনার মালদ্বীপে এইসব দেশগুলিতে তারপরে আপনার মেসরে মেসোরে সুডানে এসব দেশগুলি তাদেরকে জামাত আনসারু সন্না বলা হয় আর আরব বাকি আরব কান্ট্রিগুলিতে এই যে আপনার গালফের ছয়টি কান্ট্রি রয়েছে তারপরে আপনার জর্ডন সিরিয়া রয়েছে এইসব দেশগুলি নিয়ে এইসব দেশে তাদেরকে বলা হয় সালাফিহ সালাফ সালেহিনের অনুসারী অর্থাৎ সাহবাঈদের অনুসারী এই দলটি যেখানে এরকম দেখবেন যে তাদের ব্যক্তিও কোন নেতা নেই নেতা একজন আমির হইতে পারে বর্তমান কিন্তু তিনি ইন্তেকাল করলে তিনি কেন্দ্রীয় ব্যক্তি না সাথে তারা তাদের নেতাদের ভুল হয়েছে তাদের আলেম মুফতির যদি ভুল হয় তারাই বলে দেবে যে আপনার এই ভুল হয়েছে কিন্তু অন্যদের ক্ষেত্রে কখনো বলবে না এই ব্যাখ্যা ভুল হয়েছে স্পষ্ট ভুল করছে তারপরে বলবেনা ভুল क्ति इमाम मेहदी के अस्वीकार कर তারপরে ইমানের পাঁচটি অঙ্গ নয় তকদির কে আলাদা করে বলছেন তকদির ঠিক আছে কিন্তু ইমানের অঙ্গ নাই উগুরি বয়ান করছে তার তারা তিনটি কথা বয়ান করে তহিদ রেশালা ক্ষেরাত আমি তাদের বক্তব্য জানি তারা ইমান যখন বয়ান করে ইমানিয়া বলে তহিদ রেশালা তাক কিতাবের কথাও বর্ণনা করে না আর ওইনার মালাইকের কথাও বর্ণনা করেন তো আর এই তকদিরটাকে তো একবার আলাদা করে তো এইরকম বহু কিছু রয়েছে যেগুলো আজকে আলোচনার সময় নাই। তাদের প্রত্যেকের প্রত্যেক দলের একজন কেন্দ্রীয় ব্যক্তি রয়েছে রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে তাদের কেন্দ্রীয় ব্যক্তি রয়েছে তার বাইরে যাবে কখনো বাইরে যাবে না শেখ মুজিবের আদর্শের বাইরে আওয়ামী লীগ যাবে জিয়া বা এদের আদর্শের বাইরে বিএনপি যাবে কখনো যাবে না তাহলে এগুলি দল হচ্ছে সব দুনিয়ার দল বা বাতিল দল যে কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি যে আজান হয় না যেই কলমা ছাড়া আমাদের একামত হয় না যেই কলমা ছাড়া আমাদের নামাজ আব্দলে আমাদের নামাজ হয় না এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যক্তি এই দল যেখানে পাবেন সেই না আচ্ছা তারপরে নামটা শুধু পরিচিতির জন্য এই নাম যদি নাও বলে কেউ বলছে আমি কিছু নাম রাখিনা আমার ওই সব আমাও বলি না আলু আদিস না আমি সালাফি বলি না আমার কেন্দ্রীয় ব্যক্তি মোহাম্মদ রসুল্লা সাল্লাম আকিদাতেও ঠিক আছে কথা কিন্তু সত্য মিথ্যা কথা না আর জবানো ঠিক আছে আর কাজে ঠিক আছে হাদিস পেলে শিরোনত করে মেনে নিলাম সহি হাদিসের নামাজ আছে আমি মানবো কেন ওইসব কথাবার্তা কেন মানবো এইভাবে বুঝার চেষ্টা করতে হবে যে কেন্দ্রীয় ব্যক্তি নবী সাহসালাম ছাড়া অন্যকে বানাবার জন্য এই মতে ফাটল ধরেছে এবং দল উপদল সৃষ্টি হয়েছে আশা করি এতটাই যথেষ্ট ইনশা আল্লাহ তলে তো এটা একটা বড় বক্তব্যের প্রয়োজন রয়েছে সম্পর্কে